পরিপূর্ণ এই উম্মতের দিন কে আল্লাহ রব আলিন পরিপূর্ণ দিন হিসেবে ঘোষণা দিয়েছে সুরাল মায়দার 3 নম্বর আয়ত আলিয়া উমা কারণ পরিপূর্ণ হওয়ার কারণে আর কোন দিকে যাওয়া লাগে না এক জায়গায় সব আছে তাহলে তার ডানেও যাওয়া লাগে না বামেও যাওয়া লাগে না কারো বাড়িতে যাওয়া লাগে না কারো থেকে কিছু ধার নেওয়া লাগে না কিছু লাগে না মানে এই ইসলামের মধ্যে এই দিনের মধ্যে সব আছে এখানে ব্যক্তি জীবনের সব আছে পারিবারিক জীবনের সব আছে সামাজিক আছে সুতরাং কেউ ইসলাম অনুসরণ করলে তাকে বাহিরের থেকে অন্য কোনো জায়গা থেকে কিছু ধার করা লাগে এটাই সবচেয়ে বড় মধ্যপন্থা এই জন্য ইম্যাম বলেন। পরিপূর্ণ কারণ আপনার একজন মানুষ যদি নিজে নিজে চলতে পারে মানে কারো থেকে ঋণও করা লাগে না আবার কারো কাছে হাত ও পাইতে হয় না আবার এত সম্পদের মালিক না যে একেবারে সম্পদের কারণে সে দিন থেকে বিচ্ছুত হয়ে গেছে এরকমও না আবার একেবারে মানে নিজে চলতে অভাবীয়ে তাহলে সেই লোক ওয়াসাতেই অর্থাৎ নিজে আল্লাহর দিন পালন করতে পারে সঠিকভাবে পালন করতে পারে যে একেবারে দরিদ্র মানে মানুষের কাছে হাত পাইতে হয় সে চাইলেও আল্লাহর দিন সঠিকভাবে পালন করতে পারে না তার অসম্পূর্ণতা থেকে যায় আবার কেউ এত বেশি সম্পদের মালিক হয়ে গেছে এখন সে আল্লাহ করতে গেলে দেখে চিন্তা করে তার সম্পদের সমাজে তারা বড় ব্যবসায়ী বড় সম্পদ তারা কখনো সহি তারা সব সময় শিরিকের সাথে থাকে বেদা হাতের সাথে থাকে কারণ কি তারা চিন্তা করে সেরিক বেদাতে বিমুখ হইলে শহীদিনের দিকে আসলে আমার ব্যবসার ক্ষতি হতে পারে আমার ওখান টাকা পয়সার ক্ষতি হতে পারে এই ক্ষতির আশঙ্কা আবার একেবারে তাহলে দুইয়ের মাঝামাঝি এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম দোয়া শিখেছেন আল্লাহর কাছে দোয়া করার জন্য বলছেন কি রকম সম্পদ যে আল্লাহ হম্মাদি বিপদ দিকে আল্লাহ দিন পরিপূর্ণ হওয়া এটাই ওয়াসাতে ইয়ের দলিল যে দিন এমন একটা ইসলাম এটা কারো থেকে কিছু ধার করতে হয় না কোনো সমস্যা করতে হয় না নিজেরই সব আছে abar